সালামু আলাইকুম আমি মাহবুব এবং সাথে আব্দুল্লাহ আপনাদের দি মুসলিম ক্লাস পডকাস্টে আরও একটি স্পেশাল এপিসোডে আমন্ত্রণে জানাচ্ছি আজকে আমাদের গেস্ট কবির আনোয়ার কবির আনোয়ার ফেসবুকে বেশ পরিচিত একটা নাম আপনারা যারা জানেন না আমি শর্ট একটা ইন্টারভিউ দিতে পারি কবির আনোয়ার আনোয়ার বেসিক্যালি বুয়েড থেকে পাশ করা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এরপরে সে ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার অফ আর্টস ইন ইসলামিক স্টাডিস ডিগ্রিও নিয়েছে এবং তার এই ইসলামিক পড়াশোনা মেথোডোলজিক্যাল সিস্টেমেটিক পড়াশোনার উপর বেশ ঝোঁক আছে অনেক আগের থেকেই এছাড়াও অ্যারাবিকের ইনস্ট্রাক্টর আইআরআইটিতে এবং কমি মাদ্রাসায় রিসলি পড়াশোনা স্টার্ট করেছে সো বুঝতে পাচ্ছেন বেশ কোয়াইট ইনভলভড মানে ইসলামিক স্টাডিজ এবং ইসলামিক পড়াশোনা বেশ প্যাশনেট এবং সে পেশায় এখন আছে সামাহ রেজার্ভসে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আর আমার সাথে আছে আবদুল্লাহ কোহস্ট আবদুল্লাহ কেমন আছো আসসালামাইকুম আজকের এপিসোড টা একটু আলাদা এই টপিকে আমরা মজাই হবে সো যেহেতু ইন্টার দিয়ে দিলাম মোটামুটি বইয়ের থেকে তুমিও নিশ্চয়ই অনেক ব্রিলিয়েন্ট প্লাস মেথোডলজিক্যাল পড়াশোনা হচ্ছে এবং আমি আরকি দেড় বছর নিয়েছি মানে একটা ব্যাচেরই দেড় মানে তিনটা সেমিস্টার ক্লাস নিয়েছি এবং একটা ব্যাচের দুইস্টার এর ক্লাস নিয়েছি আরকি ও আচ্ছা হ্যাঁ সেটা একটা বলা যেতে পারে আর এছাড়া আমার নিজস্ব কিছু প্ল্যান ছিল কিছু আসলে চিন্তা করে দেখলাম যে আমার ওখান থেকে বেরোয়াটাই বা আমরা তো যেহেতু জেনারেল লাইনের মানুষ ইসলামের প্রতি সিরিয়াস হলে এই পড়াশোনা করে লেকচার দেখে তোমার এই ইসলামিক সিরিয়াসলি আসারিটা আমাদের আসলে মানে একেবারে শুরুটা ছিলাম শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর রাহম বইগুলো ওই সময় পড়ে শেষ করেছি ওনার হাদিস এবং আকিদের রিলেটেড বই তো ওইটা একটা আমাকে ভালো একটা স্টার্টিং দিয়ে সেটা সত্য কিন্তু ক্ষেত্রে একটা মানে স্পিড দিয়েছে প্লাস আর একটা বিষয় আমার যেটা মনে হতো যে মানে একেবারে শুরু থেকেই তখন তো মানে খুব কমই এখনো খুব কম বুঝি তখন তারও আরো কম বুঝতাম কিন্তু যেটা হতো যে আমার একটা জিনিস মনে হতো যে এই চিন্তাটা যখন খুব আসতো তখন আমার মনে হতো অবশ্যই এটা লং টার্ম কিছু রেখে যাওয়া উচিত এবং এই লং টার্ম কিছুটা আসবে হচ্ছে আমার কাছে যেটা মনে হতো যে এর জন্য এডুকেশন সেক্টরটা হচ্ছে ভালো একটা সেক্টর কাজ করার জন্য এর এর পাশাপাশি কিছু চিন্তা করেই মূলত মানে পড়াশোনার বিষয়টা নিয়ে একটু বেশি সিরিয়াস হওয়া আর শুরুটা ছিল হচ্ছে মানে একেবারে শুরুতে যে বললাম যে র্যান্ডম কিছু বই পড়তাম লেকচার দেখতাম এরপর আমার বুয়েটের যে রুমমেট ছিলেন উনি আমাকে প্রথম সময় বেশ কিছু কোর্স করা হয়ে যায় তো এরপর ওই সময়টাই আহ পাবলিকেশনের সাথে কিছুদিন কাজ করার সুযোগ ছিল তো ওইখানে ওই মানে ওইখানে কাজ করার ফলে ওখানকার ভাইদের সাথে মেলামেশার ফলে মানে ধীরে ধীরে আগ্রহটা তৈরি হয় এবং আমি যখন বুঝলাম এখনকার মতো স্ট্রাকচার ছিল না এবং ইনফ্যাক্ট মানে তখন এখন আয়ুর যা তখন তার ফিফটি আরও আরো কমান্টি ছিল না ওই সময়টাই কয়েক বছরের তারা খুব র্যাপিড ডেভেলপ করেছে সবকিছু তো যেটুকুই ছিল আমার মনে হয়েছে না এটা তারও আগে এই বন্ধটা ছিল হলো দুই হাজার একটা আন্দোলন হচ্ছিল আরকি ওই সময় আর কি এখন এই জিনিসটা একটা ভাটা পরে গেছে মানে খুব বেশি টিপিক্যালও না আবার খুব বেশি মানে আসলে আমার জাননিতে মানে ওইরকম কিছু ইয়া নাই হ্যাঁ যে মানে কিছু কিছু যেমন শোনা যায় না যে দেখা যাচ্ছে যে মানে সে বের গেছে এই কোষি সেই কোষি دیرগতি Porsche হ্যাঁ Porsche হয়ে গেছে মানে একটা অডিয়েন্স কি হলো সময় একটা 180 ডিগ্রি টার্ন নিলে খুব মজা পায় আমার জন্য মানে হচ্ছে না বলতে মোটিভেশন প্লাস অনলাইন পড়ালেখার সিস্টেমটা মানে খাপ খাওয়ানো একটা মুশকিল হয়ে যাচ্ছিলাম কবির ভাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে মানে বই হয়তো আপনি জানেন যে শুধু বিএলএ পড়লেই চলে ঠিক আছে পরীক্ষার থাকতাম যে বলা পান মানে পরীক্ষার পিছিয়ে দিবে তো এই কারণে একটা কনফিডেন্স থাকতো যে সারা বছর টিউশনই করিনি হ্যাঁ তো দেখা যাচ্ছে আমার ফ্রেন্ডরা যারা মানে হয়তো আমার মধ্যে ফাঁকি দিচ্ছে কিন্তু তারা টিউশনই করছে বা দেখা যাচ্ছে যে মানে তারা অন্য কোনো মানে হাল কাজই করছে তো করে খেলাধুলা করছে বে কিছু আমার সময় ছিল তো ক্লাসের পরে হ্যাঁ এই সময়টা আমি কি করবো কারণ আমি তো বইড এর করছি না তো ওই সময়টাই আমি আসলে আমাকে অনেক মানে আমার জন্য উপকার এসেছে এই সময়গুলো গুলো হ্যাঁ ওগুলো ওই টাইমটাই আমি হচ্ছে দিতাম এইটা হচ্ছে আমি মানে খুব করার জন্য বলছি না সফ করার জন্য বলতেছি না যে কারণে আমার মনে হতো যে এনি হওয়া আমাকে শেষ করতে হবে হ্যাঁ তো এই ইয়া ছিল এটা হচ্ছে আমার ওই সময়টাই আমার স্টুডেন্ট অবস্থায় আর যদি বলি যে পরে বই থেকে বের হয়ে যাওয়ার কারণ আমার মেজর অংশ কিন্তু বইয়ের থেকে বেরো যাওয়ার পরেই হ্যাঁ তেরো থেকে উনিশ পর্যন্ত যেহেতু আমরা দুইজন মিলে বাসায় পড়তাম তো দেখা যাচ্ছে যে মানে মানে সে আমাকে ইন্সপায়ার করতো আমি করতাম এভাবে মোটামুটি ইয়ে সেমিস্টার দেখা যেত আমাদের কিছু কোর্স আমরা কমন করে নেওয়ার চেষ্টা করতাম আমিও সেমিস্টার ভর্তি হয়েছিলাম সমাজ আমাকে মেনে নিবে না আচ্ছা এই পড়াশোনা নিশ্চয়ই মানে তোমার নিশ্চয়ই খুব আসা উচিত নাকি মানে দুই একটা যদি বলতে আমি বলবো যেটা আমার আমার উপরে আল্লাহ পুরোপুরি রহমত এবং আমি আর কমপ্লিট করতে না পারে ওটা আনন্দ করে দিয়ে বাকি দুইটা রেখেছিলাম দুইটা শেষ করেছি ছয় মাস পরে আমাদের আসলে একটা নিয়ম করা হয় অফিসে যেটা শিফটিং করে দেওয়া হয় ঠিক আছে দুই শিফটে কাজ করবে আমি সকালটা পুরোটা করতে পারতাম এরকম একটা ইয়া ছিল এরপর যেটা হয় যে মানে আমার কাছে আসলে কিছু কিছু বিষয় মনে হয় আল্লাহ হয়তো আমাকে মানে একেবারেই মানে গাইড করছে একটা পারপাস দিকে কারণ কিছুদিন চলার পরে আমি একটা করি যে মানে তাহলে আমি দেখা যাচ্ছে না প্লাস হচ্ছে যে বিকালে চলে আসলে রাতে একটা ভালো টাইম দেওয়া যায় সবকিছু মিলে আমি একটা করছিলাম পারমানেন্ট মর্নিং শিফ্ট নেওয়ার জন্য এটা ইউজুয়ালি কিন্তু মানে খুব জরুরি প্রয়োজন ছাড়া এটা মানে হয় না আমাদের পর্যন্ত আমি ক্লাসে যেতে পারতাম সপ্তাহে চার দিন সন্ধ্যার পর যেতে হয় হ্যাঁ আমার জন্য একটা মানে বড় পজিটিভ সাইড রয়েছে যে আমার আট ঘন্টা আট ঘন্টায় মানে এর বাইরে এক্সট্রা হয়তো মানে থাকলে পর মিনিট আধা ঘন্টা এইরকম দেখা যাচ্ছে আমাকে অনেকেই বলে আমাদের অফিসের এত ব্যস্ততার পরে আসলে বাসায় এসার মোট এনার্জি থাকে না রাস্তায় চললে আল্লাহর ইংলিশ ট্রান্সলেশনটা এরকম যে উইংস বিছায় দেয় মানে বেসিক্যালি বরকত বাংস সব আলটিমেটলি আসে আপনার কথা শুনে এরকমই মনে হচ্ছে যে সাহায্য করেছে তো এই রিলেটেড একটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম দুই বছর বা তার হয়তো করেছেন পাশাপাশি ফ্যামিলি পড়া পড়ালেখা টিচিং সব মিলে মানে কিভাবে এবং স্পেশালি পড়ার পাশাপাশি টিচিং আপনি কখন মনে করলেন যে টিচিং করার মতন যোগ্যতা অর্জন করেছেন বা মানে আমি আমরা কিউরিয়াস আর কি আমি কারণ আমি সবসময় ছাত্রদেরকে বলে নিতাম আমি নিজেও শিখছি আমি আমি যেটা শিখছি সেটাই শেখাব যে মানে টিচার হিসেবে যতটুকু জানি ততটুকু আমি আমার নলেজটা শেয়ার করব এই সেন্সে আমি টিচিং আসছি তো এর আমার ভিতরে আসলে ছিল যে মানে আমি যতটুকু শেখাবো মানে আমি যতটুকু ভালো মতো শিখেছি জানি না সেটা শুধুমাত্র আলোচনা করা এইগুলো অ্যাভয়েড করতাম এর জন্য আসলে আমার মন মধ্যে ভয়টা ছিল না কারণ আমি তো এরকম বলে দিতাম যে আমি হয়তো আপনাদের সব কোশ্চেনের আনসার সাথে সাথে দিতে পারবো না এবং এটা স্বাভাবিক সেক্ষেত্রে অনেক কোশ্চেন পরে আনসার করতাম আমি পরে আনসার করছি এই জন্য আমি যে তারা মানে আমাকে কোশ্চেন সাথে সাথে থাকতেছে না এই চ্যালেঞ্জ গুলো আমি কখনো নিয়ে নাই হ্যাঁ আমি এটা খুব হালকা নিয়েছি যে আরবিক পড়াতাম আমরা একটা মানে লাইফের কোন একটা আবার রিয়েলাইজ করি যেটা যদি আবার শুরু থেকে অন্য শুরু করতে পারতাম তাহলে মেবি আর বেটার হইত তোমার কি এরকম কোন ফিলিং আছে যে মেবি গোয়িং ব্যাক টু সিক্স ইয়ার্স ফ্রম নাও তাহলে শেখার যে মেথড টা হচ্ছে আমি একটু শিখতাম এটা আমি মনে করি যে যদি মানে সেই সময় আমি এখনকার মত এখনকার চিন্তাটা তখন থাকতো শেখার জন্য থাকে অনেক কিছু যেটা দেখা যাচ্ছে যে অল্প সময় আপনি অধিক ফায়দা নিতে পারেন তো আমি বলতেছি না কোনো শর্টকাট বা কিছু বিষয় আমার কাছে মনে হয়েছে যে আমি আমি যদি ফিউচার করি তাহলে আমি খুব বেশি মানে প্রথম হাতে করি যদি এরপর হচ্ছে যেতে পারে যখন টোকার দখল চলে আসবে তখন সে তাকে কিছু গ্রামারের টাচ দেওয়া যেতে পারে তো আমি প্রথমেই গ্রামারটা পড়িয়ে দিবে ওই চ্যাপ্টারে কি কি গ্রামার আসছে এরপর হচ্ছে বইটা পড়াবে মানে এভাবে এটাই বলতে চাচ্ছিলাম আসলে এর ফলে যেটা হয় যে দেখা যাচ্ছে চারটা পাঁচটা বছর কেউ অনেক কষ্ট করে আরবিক পরে হ্যাঁ কিন্তু পরেও সেই ক্লাস ওয়ান থেকে মুহস্ত করা শুরু করেছি ইংলিশ ঠিক আছে আমরা কম হয়ে ইংলিশ আহ পড়ে আমরা শেষ করতে পারি বা বুঝতে পারি বা একটা পড়া সাহস করতে পারি এটা কিন্তু আসলে খুব কমই পারে আমাদের দেশে কলেজের ছেলেরা তো মানে একটা হচ্ছে যে মানে যেমন ঠিক আছে আরবিকে তো এই তখন অনেক বড় একটা চ্যালেঞ্জ ফেস করতে হয় মদিনী আরবিক অনেক করতে হচ্ছে তারপর হচ্ছে যে আলহামদুল্লাহ মানে আমার কাছে বাংলা লেখা বই মধ্যে এখন পর্যন্ত আমি যেগুলো দেখেছি আমার কাছে মানে একজন একা একা পড়তে গেলে আসলে তারা একা করে শেষ করতে পারবে না কিন্তু ক্লাস করানো হচ্ছে প্রসঙ্গটা আনার কারণ হলো এই যারা অনেকে জাহিলিয়া থেকে দিনে ফিরে আসে এদের দেখা যায় দূর থেকে কোনো আলমের সাথে কানেকশন নাই তো এরা মাঝে মাঝে যে মানে যাওয়ার সুযোগ না মোদিনী আরবিক তো মানে এখানে কোনলা কোনো লাইনই নাই মানেও যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এই কথাগুলো আরবিকে লিখে আছে তো এটা আসলে মানে এগোতেই পারবে না কোন সাপোর্ট ছাড়া তারপরিস্ট মানে একজনকে দেখিয়ে দিতে হবে যে আসলে সে কিভাবে এগোবে এখন যদি আরবি শিখতে চায় এবং লোকাল মসজিদের ইমামে প্রায় মোটামুটি সাত আটটার মতো মানে ঢাকার প্রখ্যাত মাদ্রাসাগুলো যারা এই কোর্স চালু করেছে কোনটা চার বছর কোনটা পাঁচ বছর কোনটা সাত বছর আর কি শিখি লোকালের কাছে অবশ্যই বলার কিছু নাই যে উস্তাদ ছাড়া লার্নিং কত ডিফিকাল্ট হতে পারে আমরা তো ছোট কাল থেকে স্কুলে কলেজ পড়াচ্ছি সব তো আপনি যদি একটু পিছের দিকে চিন্তা করেন আহ সাহাবিরা অন্য অন্য তাবিন বা অন্যদেরকেও কিন্তু আরবি ভাষা শেখাতেন এবং এবং স্টুডেন্টের রিলেশনশিপের মাধ্যমে মানে কোরআন হাদিস অন্যান্য যা যা আছে আরবি ভাষা শেখানো হতো সেক্ষেত্রে বিকল্প আসলে খুবই ডিফিকাল্ট নাই খুবই ডিফিকাল্ট দু একজন দু একজন মানে মানে এক্সট্রিমলি এক্সেপশনাল হয়তো লাখে দু একটা আমার ধারণা আরকি সামনাসামনি বা অনলাইনে মানে কি বলবো খুব জরুরি স্পেশালি ভাষার ক্ষেত্রে ভাষার ক্ষেত্রে আচ্ছা এখন একটু অন্য প্রসঙ্গে যাই কবির ভাই সেটা হলো আপনি তো বললেন আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে আইও কন্ট্রোভার্সিয়াল বা ডিবেটেবল হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিছু মানে হয়তো কিছু ক্রিটিসিজম আছে আমাদের সমাজের অন্যান্য ঘোরানোর ফিল্ম যেসব প্রচলিত বা মাদ্রাসা প্রচলিত বা হ্যান্ডেল করছেন একটু যদি জানতাম খুবই একটা প্রশ্ন তো বিষয়টা হচ্ছে যে আমি যখন শুরু করি তখন আমি আসলে জানতামই না যে মানে এটাও খুব বিখ্যাত এরকম আরো বেশ কিছু আছে তো আমার আসলে এগুলো নিয়ে আমি জানতামই না যে এই ধরনের এত কিছু আছে হ্যাঁ আমি শুধু জানতাম যে আচ্ছা এখানে ডিপ্লোমা এখানে ব্যাচেলার একটা কোর্স হয় এটা বেশ স্ট্রাকচার একটা সিলেবাস অনেক কম্প্রিহেন্সিভ একটা সিলেবাস এবং এটা ইংলিশে তো এটা যে কোনো সময় শুরু করা যায় তো আমি এখন শুরু করলে যত আর্লি স্টার্ট করা যায় ততই ভালো এবং একদিনই ভাই আমাকে ওই সময় বলছিলেন যে মানে পরে আমি দেখছি যে আরো অন্যান্য অনলাইন ইউনিভার্সিটি আছে এবং যাদের অনেকের সিলেবাসও কি হচ্ছে অনেক ডেভেলপড ঠিক আছে প্লাস হচ্ছে যেমন ফুল অনলাইনে কিছু অনলাইন ইউনিভার্সিটি আছে যারা ফুল আরবিক মিডিয়ামেও পড়াচ্ছে সো মানে প্রথমে এক দুই বছর আমি বলছি না একটা সন্ধান জানালে আমি সেখানে চলে যেতাম বাট এটা আমার আমি আসছি কিন্তু আসলে ওই সময় আমার কাছে আমি যেটা হাতের কাছে পেছি যেটা আমার কাছে মনে সবচেয়ে ফিজিবল আমার জন্য আমি দেরি না করে সেখানে আমি শুরু করেছি এটাই ছিল মূলত শুরু করার কারণ আর ক্রিটিসিজমের বিষয়গুলো হয়েছে তো আসলে তখন এই মানাজের যে এত জটিল আছে আসলে বুঝতাম না মানে আমি খুব সরল বিশ্বাসে পড়া শুরু করেছিলাম এবং সরল বিশ্বাসে শেষ করেছি আলহামদুলিল্লাহ এখন যে মনে হয় যে যদি মানে মানে চিন্তা করি তাহলে দেখেন মানে মানে সকল মানুষ বলেন শিক্ষা প্রতিষ্ঠান বলেন ইভেন মানে বাঙালিদের মধ্যে খুব বেশি মানে কেউ ভালো কিছু করলে আমরা তার পিছনে লাগি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি স্বভাব নিজেদের বাঙালিদের মধ্যেই আমি বাইরের কথা বাদ দিলাম বাংলাদেশে আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশে ইসলামের কাজ করা সবচেয়ে কঠিন ঠিক আছে তো আমরা আমি জানি না হয়তো আমার সাথে বিষয়টা হচ্ছে এরকম তো আসলে যদি ওই চিন্তা করি তাহলে কোনো কিছুই কিন্তু বাইরে না ইভেন মানে এমন একটা সময় আমরা বাস করছি এখন কিন্তু হক জিনিসটাও ডিসপিউটেড হয়ে গেছে মানে কেউ একটা ভালো কথা বলে দেখা যাচ্ছে যে মানে ক্রিটিসিজম আসে থাকবে ক্রিটিসম এর মধ্যে থেকেই ভালো কিছু বের হয়ে সেটাই বাস্তবতা তো এই ভালো নিয়ে আমি আমি মনে করি যে ক্রিটিসিজম হওয়া উচিত এবং মধ্যে থেকে কনস্ট্রাকশনাল বা মানে সংশোধন করা যায় কবির ভাই আপনার কথার মধ্যে আসছিল যে অন্যান্য ইউনিভার্সিটিও আছে আমাদের সুবিধার্থে যদি একটু বলতেন আরো নামগুলি এবং যদি আপনার এখন ইমিডিয়েটলি মনে থাকে কিছু ভাল হতো এই মুহূর্তে আমাদের যেটা মনে ওদের খুব সুন্দর কারিকুলাম ওরা দুইটা মিডিয়ামে পড়ায় ইংলিশ এবং আরাবিক কেউ চাইলে চয়েস করতে পারে ওদের দামটা একটু খরচ তাই না মানে 600 একটু বেশি কিন্তু ওরা আবার স্কলারশিপ মানে ধরেন একটা এভারেজ তাহলে বন্ধ করে দেয় কোন দেশের বেশি আমেরিকান আমার ধারণা জানলেও খুব একটা লাভ হইতো না কারণ এত কিছু ক্রিটিসিজম মানে পর করলে করা যায় না তো আমার প্রশ্ন হলো এখন যেহেতু তুমি কমি মাদ্রাসার একটা আবার লাইনে পড়াশোনা করছো এখন যদি কোন সবাব বা আমি সবাইকে বলতাম বলি এবং আমি ভবিষ্যতে বলবো ইভেন আমি যখন আয়ুতে পড়তাম তখন অনেকে আমাকে জিজ্ঞেস করতো যে ভাই কোথায় গেলে ভালো আমি সবসময় বলিস অফলাইন শুরু অফলাইনে যাও সেটা কমই হোক যাই হোক না কেন কারণ আসলে আমরা পাশাপাশি দেখা যাচ্ছে আমি অন্য ফিক ফলো করতাম বা অন্য বিভিন্ন মাসালের অন্যান্য মানে করতাম সেখানে আমি ইনডেপথ পড়াশোনা করার পর আমার মনে হতে পারে অনেক বেকার আমার মাসাল চেঞ্জ করতে পারি হ্যাঁ পড়াশোনা করতে ক্ষতি নাই ফলো করো না করো অফলাইন কোন প্রতিষ্ঠানে যাওয়া এবং একেবারে মানে সামনে বসে পড়াটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো এটা যদি পসিবল হয় তাহলে অবশ্যই এখানে যাও এটা যে মানুষই হোক এটা আমি বলি আর কি আর যদি পসিবল না হয় তাহলে বিভিন্ন বলে যে তার পাঁচ বছর সাত বছর যথেষ্ট সময় আছে সে দিনের মধ্যে দিতে পারবে যেমন আমাকে অনেকে বলে যে আমি চাচ্ছি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে মাঝে মেসেজ পাই যে আমি যেতে চাচ্ছি না তো বাড়িতে বসে আমি একটু করতে চাই এখন ইসলামিক স্টাডিজ এর উপরে তো আমি কোথায় তারা বর্তমানে আমেরিকায় থাকেন তো তারা আমি এটা চালান অনলাইন পাঁচ বছরের কোর্স এবং ষষ্ঠ বছরের দাওরা খুবই কম্প্রিহেন্সিভ খুবই দারুণ খুবই চমৎকার কেউ এটা ফলো করতে পারলে ইন সে একজন মানে আমি কতটুকু যাব পাঁচ বছর পরে পাঁচ বছর পরে কোন যোগ্যতা আমার অর্জিত হবে এটাই আমার কাছে মানে মনে হয় আর কি এরপর মানাজের বিষয়গুলো পড়ে আচ্ছা ওদের জন্য আসলে তাহলে তো মানে আই বা যে দারুল এটাই ভালো হবে নাকি হ্যাঁ যাদের বন্ধুর জন্য বিশেষ করে মানে ঢাকায় তো আসলে বন্ধু বের মতো কোনো পরিস্থিতি নাই হ্যাঁ যে অবস্থা আর ঢাকার বাইরে আবার দেখা যাচ্ছে পরিস্থিতি থাকলে ওইভাবে প্রতিষ্ঠান নাই তো সবকিছু মিলায়ে এখন পর্যন্ত বন্ধের জন্য অনলাইন আর এখানে আমি একটা বলে রাখি এই প্রসঙ্গে যে রিসেন্টলি বাংলায় একটা চালু ইসলামিক অনলাইন মাদ্রাস আই ও এটা তিন বছরের কোর্স এবং এটা মানে তিন বছর খুব বেসিক জিনিসগুলো শেখানো হয় এখানে আসলে আমাদের এখন মানে সত্যি কথা বলতে বেসিক বলতে নেন বা এখানে আলহামদুলিল্লাহ ওই মানে ফিখি গোড়ামি গুলো না তার বেশ কোথা আলহামদুলিল্লাহ কেউ যদি অনেকে দেখা চায় যে পড়তে চায় না ইংলিশের প্রবলেমের কারণে বা দারু অনলাইন হচ্ছে ফাস্ট ইয়ার সেকেন্ড ইয়ার আরাবিক শিখে থার্ড ইয়ার থেকে সেভেনথ ইয়ার পর্যন্ত ফুল আরাবিক সো এটা অনেকের জন্য একটু পারে অনেকের ভয় ভাই তো এদের ক্ষেত্রে ইসলামিক অনলাইন মাদ্রাসায় একটা খুব ভালো একটা পারে যে 3 বছরে এখানে পুরোপুরি বাংলায় তিনের মানে বেসিক হচ্ছে এটা চালু আছে তো এখন সরি এখনো ওদের মনে সেকেন্ড ব্যাচ কেবল অ্যাডমিশন নিলো সবাই তো ভাববে যেহেতু তুমি বইটা পড়ো একটা সার্টিং লেভেল অফ ইন্টেলি মানুষ হচ্ছে বেশি হ্যাঁ নিশ্চয়ই তুমি এখানে এই তোমার পড়াশোনার ইয়ের জন্য কিছু এক্সেপশনাল তো মানে নিজে করছো যেটা নর্মাল মানুষ করবে না আরবি কয়বার শিখতে গেলাম মানে ফর্মালি আবার ঝরে পড়লাম এটা না বলে আর কি না হ্যাঁ মানে আমি তোমার এই তোমার কি সোজা কথা সত্যি কথা বলতে বললাম যে আসলে আমার কাছে সবসময় যে মানে আমার মানে যে মানে একটা চিন্তা আমার মধ্যে সব সময় তো ওইটা থেকেই মূলত এই স্পিড আমি পেতাম আর এটা ঠিক যে এর মধ্যে অনেক মানে চড়াই গিয়েছে যেমন অনেক সময় মনে হয়েছে যে ছেড়ে যেমন আমি না যেটাই হোক বাকি যা করি তাই করি আগে এটা শেষ করি এরকম মূলত একটা বলা যেতে পারে যে একটা উইল পড় ছিল এটাই সিক্রেট এর ছাড়া আর থাকা। আচ্ছা এছাড়াও তো একটা যদি এখনকার ওদের নলেজ লেভেল কিছুটা আপ করতে চায় বেটার করতে চায় বেটার মুসলিম হিসেবে এই করতে চায় তখন একটা শর্ট অফ কি এই পড়লে তুমি অবস্থা আছে ক্ষেত্রে তাহলে এখন অনলাইনে অনেক সোর্স আছে ঠিক আছে আমি যতদূর জানি যে ঢাকার কিছু সেটা যেতে পারে সেখানে না গেলে অনলাইনে বিভিন্ন ছোট ছোট কোর্স নিয়ে আসছে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন থেকে কিছু কোর্স আসতে এগুলো একদম ছোট ছোট মানে এক একটা দেখেছেন কোর্স করিয়েছি এখানে শেখ মাহজুল আমরা একটা কোর্স করিয়েছি এবং আহ শেখ আবদুল্লাহ মাহমুদ হাদিসের উপরে কোর্স করিয়েছি তা আমাদের আহ মানে গোলটে এরকম যে মানে কোর্সেরা বলেন বা ইউডিমি বলেন এখানে যেমন তার একটা মানে যখন ইচ্ছা হচ্ছে সেটা একটা ইসলামিক প্ল্যাটফর্ম তার করাতে চাই যেখানে এরকম কিছু কোর্স থাকে যে যখন সে একটা পেমেন্ট দিয়ে সে রেজিস্ট্রেশন করে ফেলবে এবং থাকবে এর মধ্যে কিছু শর্ট কোর্স থাকবে কিছু লং কোর্স থাকবে লং কোর্স চার মাসের আমরা আলহামদুলিল্লাহ সামনে আমাদের আরো কিছু কোর্স এর বিষয়ে প্ল্যানিং করছি তো এই আর কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে এর পাশাপাশি আমি একটা জিনিসের গভ ফিল করি সেটা হচ্ছে যে মানে কোন একটা কারিকুলাম ধরে কোন বই ধরে ধরে বিভিন্ন স্টুডেন্টদের জন্য হ্যাঁ এই জিনিসটা মানে আমি বাংলায় এখনো পাই নাই যে আপনি এরকম ইংলিশে পাবেন দেখা যাচ্ছে অনেক বড় বড় মানে ক্লাসিক্যাল বইয়ের উপরে সাহেবরা দাস দিচ্ছে ইংলিশে কিন্তু বাংলায় কিন্তু এই বিষয়গুলো নাই যে কোন একটা বইয়ের উপরে কিন্তু আমার জানা মতো না এটা তো এই জিনিসগুলো আসলে আসা উচিত বাংলা ভাষায় প্রচুর তো বা আম মানুষের জন্য সাধারণ লাগবে না সেখান থেকে একশো টাকা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে লাগবে হ্যাঁ কারণ দেখতে হবে কোর্সগুলোর উদ্দেশ্য কি কোর্স গুলোর উদ্দেশ্য তো মানে তার মধ্যে মানে দিয়ে দিবে তো এই মানে এই বইগুলো কিছু পার্ট নিয়ে কাজ করা যায় সিলেক্টেড কিছু হাদিস নিয়ে বা কাজ করা যেতে পারে আমি যা দেখছি মানে এই ইয়ে যারা এই কি বলে বিস্টিং একটা কোন একটা মাসালা নিয়ে কোন চার তিন চার কি বলল এটা একটা স্টাডি করা সো এই তোমার এই ব্যাপারে সাজেশনটা কি যে এই বিচ্ছিন্ন পড়াশোনা আদৌ কোন ফ্রুটফুল ফিক নিয়ে পড়াশোনা করা বেসিক আন্ডারস্ট্যান্ডিং না থাকে। আমি মনে করি যে আসলে বিভিন্ন জ্ঞানটুকু নাই আমরা খুব কন্ট্রমার একটা কথা বলি যে আহ মানে মা বাবাবের আলোকে মিলিয়ে দেখো ঠিক আছে কিনা আমি যদি ওটা মিলিয়ে দেখতেই পারতাম তাহলে নিজেই মানে একটা মাসালে দিতে পারতাম আমি কেন তাহলে মানে সে কোরআন হাদিসের আলোকে তার কোয়ার আলোকে বা তার কাছে সহজেসে বলছে যার উপর আস্থা রাখতে পারে এমন কোন নির্ভরযোগ্য স্কলার ফল তুল হ্যাঁ যদি মানে যাচাই করে এটা মানে তুলনামূলক যেটা মানে গ্রহণ করারিটি তো তার তখন নাই তো সে যাকে সে ফলো করবে আর মাঝামের ক্ষেত্রে পড়াশোনা করতে চাই তাহলে এটা এখানে কোনো সন্দেহ নাই যে অবশ্যই তুলনামূলক ফিকের মধ্যে যেতে পারে অন্যান্য মাজাবের অর্ধেক অন্যান্য মাঝাপের অধ্যয়নে যাওয়ার আগে একটা মাজাবের উপরে তার খুব ভালো ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে এটা একই সাজেশন যেটাকে বলে বা তুলনামূলক আমরা কিন্তু মানে এটা সত্যি কথা বলতে একটা মাজাবের উপরে খুব ডিপ আন্ডারস্ট্যান্ডিং আসার পরে অন্য মাজাবে যাওয়া দেখেন মানে এই বিতর্ক বিতর্ক আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম সেটা হলো এই যে আমাদের সমাজে বিভিন্ন রকমের মতামত বিভিন্ন ঘরানার যদি আমি এভাবেই ধরি যে আই এক আবার আবার এদিকে বা মাঝাব মানার ব্যাপার যে আহ ইমফোসিস দেওয়া হয় আর কি তো কিভাবে যেহেতু আপনি এখন টিচিং লাইনে আসেন বা অর্জন করতেছেন কিভাবে আমরা এদেরকে মানে একই প্ল্যাটফর্মে আনতে পারি বাধারণ পাবলিক কে কনভিন্স করার জন্য বা দূরে রাখার জন্য কিন্তু এদেরকে এক প্ল্যাটফর্মে আনাটা জরুরি না বরং আমরা যে যেখান থেকে পারি যেখানেই আছি আমরা আমাদের আমাদের সাধ্যের মধ্যে সাধারণ আমরা শিক্ষা পারি বা এই নিয়ে কাজ করছে আসলে মানে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার চিন্তাটা আসলে আমার কাছে মানে যেটা মনে হয় যে এটা আসলে এটা আসলে কত সে আরেক কাজ করছে ঠিক আছে আমি তাকে তার কাজটা করতে দিই সে তো ইসলামের জন্যই করছে সে তো ইংলাসের করছে সে আমাকে কোন প্রবলেম করছে না তাহলে আমি কেন তার প্রবলেম করতে যাব। ঠিক আছে আর একজনের পিছনে না লাগি তাহলে মানে গতিটা চলে যায় কাজে সবাই নিজের জায়গা থেকে কাজ করুক একটি স্পিড এ কাজ করুক এটাই আসলে বেশি দরকার আমি প্রশ্নটা অন্যভাবে তাহলে করি সেটা হচ্ছে ঠিক আছে প্ল্যাটফর্মে সবার আনার প্রয়োজন না কিন্তু এই যে হচ্ছে মানে সাধারণ পাবলিকদেরকে এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে স্কলারদের হচ্ছে মানে তাদের দায়িত্ব এক্ষেত্রে সবচেয়ে বেশি বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে মানে কিছু সংখ্যক বক্তা বলেন বা আমার এটা অন্ত যারা পরিচয়ে কথা বলছে তাদের মধ্যে একটা ক্ষুদ্র অংশ এরা কিন্তু এখনো মানে তারা এই বিষয়গুলো কিন্তু এখনো মানে ধরে আছে তো সাধারণ মানুষকে এই বিষয়গুলো থেকে দূরে সরিয়ে নিয়ে আসার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে হচ্ছে আলেমদেরকে এবং বক্তাদেরকে বিশেষ করে আলেমদেরকে কারণ তারা যদি এই ওপেন মাইন্ডনেস তারা অর্জন করতে পারে এবং মানে তাদের ফলোয়ারদের কাছে যারা আমাকে বিশ্বাস করে ঠিক আছে বা যারা আমার পরিচিত আমাদের উপর রাস্তা আস্থা আছে যারা ছেলেটা কোনো মিথ্যা ভালো চাই সে বলছে তার কথা শুধু পারে কিন্তু একজন আলেমের কথা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু আচ্ছা তাহলে আমি তাহলে একটু অন্য প্রসঙ্গে আর যাই সেটা হচ্ছে মানে এটার সাথে রিলেটেডই বলা যায় সেটা হলো আমাদের সমাজে তো বিভিন্ন সমস্যা নিয়ে হোক বা আমরা ড্রাগস নিয়ে প্রবলেম বা যেকোনো সামাজিক সমস্যা হতে পারে ফ্যামিলি রিলেশনশিপ বাবা মার থেকে শুরু করে সন্তান এরকম আপনি কি রকম কোন একটু মানে সম্ভবত এক ক্লাসিক্যাল কোনো অথবা তাবি যে একজন তালেবী ফুল তার কিছুই থাকবে না ইনফ্যাক্ট বউ বাচ্চাও থাকবে না মানে হইল এখন তমি কি বলে এই সমাজে অন্য কিভাবে কাজ নাকি একটা একটা এটা তো খুব স্বাভাবিক যে একটা গ্রুপ মনে করে যে শুধু ইলমের মধ্যে মানে ইল অন্বেষণের মধ্যে থাকতে হবে সবসময় আমার মনে হয় যে দুইটা প্রান্তিক চিন্তা আমাদের সমাজের মধ্যে আছে মনে করেন করলেই আহ মানে যথেষ্ট আরেকটা গ্রুপ চিন্তা করছে যেটা তো আপনার শুনবে না বিষয়টা হচ্ছে সেটাই ঠিক আছে আবার দেখা যাচ্ছে যে মানে একটা মানে যে জীবনে সব রকম সুযোগ সুবিধা পাইছে কিন্তু সে তার মধ্যে দিনের ইল নাই তাহলে ওই সুযোগ সুবিধা নিয়ে সে আসলে কি করবে এবং এটা নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে ঠিক তেমনি আমাদের অন্যান্য গুলোতেও কাজ করতে হবে যেমন কিছুদিন আগে আমি একটু ভাবছিলাম এই বিষয়টা মনে মনে যে আসলে একটা সময় পর্যন্ত আমাদের দেশে কিন্তু ইসলামের কথা বলতে শুধু আজমাই ফিলি বোঝাতো তারপর দেখেন একটা বড় অংশের মানুষকে একটা সলিউশন দিচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক একটা সময় যে তাবিজ কবস বা চিন মানে কবিরাজি এই জিনিসগুলা কিন্তু খুবই প্রকট ছিল এবং এখনো আছে আমি মনে করি যে রুকিয়ার বিষয়টা নিয়ে মানে এটা অনেক মানুষকে অনেক সলিউশন দিচ্ছে এবং ইনফিউচার এটা নিয়ে যদি এবং এটা নিয়ে অনেক মানুষ জীবন পরিবর্তন হয়ে যেতে পারে আবার দেখেন ইসলামিক কাজ হবে বাংলাদেশে একটা সময় কিন্তু চিন্তায় না কারণ আমার ছোটবেলায় বেস দিয়ে যে ছাড়া আর বই দেখি নাই হ্যাঁ তো ওই যে আরেকটা জানা কি জানো এবং তার জায়গা দিতে পারছে না এটা আমার খুব অভাব লাগছে মানে আমার তো ইকোনমিক্স খুব জটিল সব সময় মানে কঠিন কোনো বিষয় তো মানে তার জায়গা দিতে পারছে এবং বেশিরভাগই স্টুডেন্ট ইভেন আমাদের বইটারও অনেক জুনিয়র আছে যারা ছয় মাসের কোর্স করছেন প্রফেশনাল অনলাইন পোর্টাল পিছিয়ে নেই হয়তো তাদের বাজারে কিছু প্রবলেম থাকতে পারে যেহেতু আলহামদুলিল্লাহ নিয়ে কাজ হচ্ছে জার্নালিজম বলেন বা শুধু দাওতের কাজ করেন সোসাইটির মধ্যে থেকে এবং সোসাইটির প্রবলেম গুলো ফেস করে এবং প্রবলেম গুলো ফিল আপ করেই কিন্তু উনি ইসলামকে সামনে আগাই নিয়ে গেছেন ঠিক আছে বাট আমরা খুব দুঃখজনক সত্য যে আসলে মানে উট করতে পারে কেউ যদি মনে করে সে সমাজসেবা মূলক কাজে খুব ভালো করতে পারবে সে টাইম দিতে পারবে সেপ দিতে পারবে সে ভালো কোন অর্গানাইজেশন দায় করতে পারবে সেটা যদি মনে করে সে লিমেন্ট ভালো করবে কোন কেউ যদি মনে করে সে দুটোই পড়বে সে মেন্টাল হেলথ নিয়ে কাজ হচ্ছে প্লাস হচ্ছে যে অনেকে প্যারেন্টিং নিয়ে কথা বলছে বাংলাদেশ এই বিষয়গুলো কিন্তু আমার খুব পজিটিভ মনে হয় যে ইসলামিক প্যারেন্টিং নিয়ে অনলাইন এখন প্রচুর কথা হচ্ছে এগুলোর কিন্তু এই যে মানে অনেকে পেন্টিং নিয়ে কথা বলছে কিন্তু দেখা যাচ্ছে তারা এমন কিছু কথা বলছে যেগুলো ইসলামের সাথে ক্যাশ করছে এর কারণটা কি কারণ হচ্ছে তাদের সাথে কোন স্কলারের হয়তো ভাবে যোগাযোগ নেয় বা তাদের কাজগুলো না এখানে আসলে মানে এই সেক্টর গুলো প্রতিটা করি আচ্ছা আমি একটা আলোচনার সাথে অল্প কিছু যায় আমি অনেকদিন ধরে ফিল করি যে আমাদের জেনারেল শিক্ষিত খুঁজে পাই বড় ভাইদের সব প্রশ্ন প্রশ্ন করে এটা কি করা যায় আসলে তোমার মাঝে মাঝে মনে হয় না যেরকম স্পিরিচুয়াল গাইডেন্সের জন্য একজন মতো কেউ থাকলে ভালো আর কি অবশ্যই আমি মাঝে মধ্যে দেখা যাচ্ছে আমলে খুব দুর্বলতা চলে আসছে বা মানে আমি স্পিরিচুয়ালি আগাতে পারছি না সেই আল্লাহর সাথে করছি না এখন আমি কার কাছে যাব। তো এই জিনিসটা আমি নিজে জানি না যে আমি আমি এখনো এরকম কাউকে আমার খুব বেশি কিতাবি আলোচনা হয় কি মানে অন্তরটা শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় মাঝে মাঝে মনে হয় যে কেউ একটু করুক যার কথা আবার যেহেতু জানি না এ কারণে আমি সাজেস্ট করছি না কিন্তু কেউ যদি মনে করেন এখানে যে বেনিফিট হচ্ছে আমার আমি মনে করি তাদের উচিত যে বিষয়গুলো সামনে নিয়ে আসা স্পিরিচুয়াল বিষয়গুলা আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি দুঃখজনক হলো সত্য যে আমি অনেক ভাইকে দেখেছি যারা তারপর এই বিষয়টা মানে শুধু যে হঠাৎ করে দিনে আসছে তাদের মধ্যে না এই প্রবলেমটা কিন্তু মানে অনেক মাদ্রাসায় শিক্ষিত বলেন বা মানে যারা দিন শিক্ষার মধ্যে আছে তারাও এই প্রবলেমটা ফেস করছে আবুতায় উনি ওই সহি উনি বিভিন্ন বয়ান দিয়ে থাকেন মাঝে মধ্যে বিভিন্ন প্রসঙ্গে উনি ইস্লাস করে থাকেন তো হচ্ছে যে ওনার দুইজন ছাত্র যাদেরকে হচ্ছে মারোন আব্দুল মালিক হাফিজেন তো যারা তিনটা খন্ড এসেছে বয়ান গুলো সংকলন এবার আমি আমার কাছে মনে হয়েছে যে আমি কথাগুলো যদি এখন থেকে ছয়টা বছর আগে জানতে পারতাম তাহলে আমি অনেক কিছু অনেক ডিফারেন্ট ভাবে চিন্তা করতাম চিন্তা করতাম এসেন্সে যে মানে আমার স্পিরিচুয়াল দিকটা থেকে বলছি হ্যাঁ মানে আমার মানে আলহামদুলিল্লাহ রেখে দিয়ে বা তো মানে বিছানায় মাথার কাছে রেখে দিয়ে যেন যখন তখন পাতা গুলো যায় মানে এই তিনটা বইয়ের মূল্য আসলে আমি কোনো টাকা দিয়ে কখনো বলতে পারবো না যে আসলে আসলে কত টাকা দিলে এই তিনটা বইয়ের মূল্য বলা যায় কারো কাছে যে ইসলাম করার মতো আমি নিজেও এখনো তোকে পাইনি এই বিষয়ে যদি বলি সেটা হচ্ছে এরকম কি মানে আসলে একটা তো হচ্ছে মাহবুবাই যেটা বলতেছিলেন যে ইন্সপিরেশনাল বড় ভাইকে চিনে ট্রাস্ট করে কথা বলতে কিছু মানে পার্সোনাল কথা বলতে পারে এই এক আলমের কাছে পার্সোনাল ইন্টারাকশন বা রিলেশনশিপ থাকা এটা আসলে খুব জরুরি মানে এটা উঠা বসা কথাবার্তা আদাব শিখা এটা খুব জরুরি আচ্ছা আমরা মনে হয় প্রায় শেষের দিকে চলে একটা দুনিয়াবি প্রশ্ন আমাদের তো ইসলামিক পাশাপাশি এবং অনেকটা এঙ্গেজ থাকে যে এই মাসে মানে কাল এই পরশু দিন একজন শুনলাম যেহরান পায় না অথচেড টু ইসলাম ইজি হবে তোমার কি মনে হয় তো অফকোর্স আমরা ফার্স্টে শুনলাম যে তোমার নিজস্ব জবটা খুব খুব স্ট্রাকচারটিভ এর বাইরে নাই কিন্তু দিস নট দি মানে স্পিরিচুয়াল ইসলামিক ব্যালেন্স করা যায় এটা হচ্ছে আসলে আমি মনে করি চিন্তা করতে হবে যে আমি কোন লাইনে কত দূর চাই আমি আসলে জব নিয়ে আমার আমি দশ বছর পর আমি আসলে জব নিয়ে কোথায় যেতে চাই আমার জব আমি আমার ম্যাক্সিমাম এক্সপেক্টেশনটা কি আবার ইসলামিক কমিটমেন্ট যে আমি কতদূর যেতে চাই আমি একটা মানে দেখা যাচ্ছে যে ইসলামের ফরজিবগুলা পালন করলাম কারণ দেখা যাচ্ছে কেউ চাচ্ছে যে একটা মানে পাঁচ ছয় বছরের একটা লংসে ঢুক কোনো ক্যারিয়ার চয়েস করতে পারে না যেখানে সে জোর উন্নতি পড়াশোনা পাচ্ছে না এখানে আসলে আমি একটা মনে করি যে সে আসলে একটু নিজেকে কোথায় দেখতে চাই নিজের যৌদ ভাবে যে কাজের মধ্যে দেওয়া যাবে না বা কাজে উন্নতি করা যাবে ওদিকেট্রেশন একদিনে দেওয়া যাবে না ওইদিকে আনপ্রোডাকিভ একটা এটা ভাবে যে এইটাই মানে হচ্ছে আল্লাহ মানে তোমাদের মধ্যে সে আল্লাহ সবচেয়ে প্রিয় যে তার কাজটা সবচেয়ে ভালোভাবে করে বা এরকম যে মানে মনে হয় হবে হ্যাঁ মানে সে নিজের কাজটা সবচেয়ে ভালোভাবে করছে খুব প্রিয় বলা হয় যে যে কাজটা করে অর্থাৎ মানুষটা যে হালাল প্রফেশন আছে কারণ ইবাদ ঠিক থাকে তাই না কারণ সেটা দিয়ে কি করছে সে একটা হালাল লাইফ করছে এটা দিয়ে সে তার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে সেটা অনেক বড় একটা ইবাদত হতে পারে তো মানে আমি মনে করি যে যার কি যা কিছুর সাথে সরাসরি মানে ইসলামের সম্পর্ক নেই সেটাই বোধ হয় বুনিয়াবি বাট এই বুনিয়াবিটাই তো দিনই হয়ে যেতে পারে আমার লোক থাকে যে এটার মাধ্যমে ইসলামিস্ট নিচ্ছে তো দেখা যাচ্ছে যে একজন ওখানে আছে সে ভালো পারফরমেন্স দিয়ে কাজ করছে কারণ সে তার প্রমোশন পাবে করবে করবে সে ইসলামিস কি করছে সে কিন্তু ওই তার ওই পরিমাণ মানে থাকার কারণে সে কাজ করছে না কিন্তু কথায় কথায় দেখা যাচ্ছে যে যারা একটু সামনে ফটো দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে তাদের আহ লো পারফরমেন্স বলেন বা তাদের এইসবের কারণে আমি মনে করি যে এই বিষয়টা আসলে আমাদের একটু অনুভূতি চিন্তা করা উচিত হ্যাঁ ইসলামিক পড়াশোনা করলে কিন্তু অনেক আলম বলছে যে গুণের কারণ হতে পারে ঠিক আছে কারণ আমাকে পে করছে ওই সময়টুকুর জন্য আমি কিন্তু সে আমাকে যে করছে এটা আমি হালালাইজ করলাম না তো এইভাবে মানে এক দুই বছরে যে এরপর থেকে আর কোন দিনী ভাই টাইপের এদের ই দিবো না রিক্রুট দিব না এরা করে না বেশ ডিসঅপিং লাগে তাই না আমাদের আরো এই ব্যাপারে সে অনেক যোগ্য ছিল এবং দুঃখজনক ভাবে মানে সত্য যে তার মানে বস যারা ওখানে ছিলেন তারা আবার পছন্দ করতো আমি জানি না যখন যোগ্য তারা আছে তাদের কারণে আরকি অনেক যারা যোগ্য দিনী ভাইদেরকেও কিন্তু আল্লাহ সবাইকে বুঝদিন। আমি একটা শেষ প্রশ্ন মাদ্রাসা পড়ছেন। কিন্তু অন্য আরেকটা বিষয় কিন্তু আছে সেটা হচ্ছে আপনি ইঞ্জিনিয়ারিং পড়ার পরে আবার আমাদের মাদ্রাসা লাইনের যে পড়ালেখা সেখানে ঢুকছেন সেক্ষেত্রে মানে আমরা নোটিস করি যে আমরা যারা পড়ালেখা করছে তাদের এখন দুই লাইনেই মানে মোটামুটি দক্ষ বা দুই লাইনেই পা দিয়েছেন মোটামুটি আপনার দুই সাইড আইডিয়া আছে এটা গ্যাপটা কিভাবে কমানো যেতে পারে এবং আমাদের কাছ থেকে আলেম সমাজ কি হেল্প পেতে পারে আলহামদুল্লাহ আমাদের আমরা আমাদের শিক্ষিত যারা দিনের জন্য কাজ করতে চায় তাদেরকে নিয়ে কাজ করতে আগ্রহী যেমন এবং এইসব বইয়ের ব্যাপারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনেক বেশ কিছু আলমের সাথে কথা বলেছি এবং আলহামদুলিল্লাহ তারা খুব পজিটিভ যেমন আমি হচ্ছে যে আমাদের মাদ্রাসার মোতামিম সাহেবের সাথে আমি কথা বলতে গিয়েছিলাম কয়েকদিন আগে ওনার রুমে তো আমি জানি না বইটা মানে দেখলাম ওনার রুমে দেখলাম ওই ডাবল স্ট্রেন বইটা শামসুল সত্যি ভাই আমি জানি না ওটা উনি পড়ার জন্য না ওনার পরিচিত কেউ ওনাকে দিয়ে গেছে বিছানের উপর আছে তার মানে আমার কাছে বা আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা এখন অনেক মানে ধীরে ধীরে বরফটা গলছে এবং ইন ফিউচার এটা আরো গলবে আমার এটা আসলে কারণ এখন সময়ের দাবিটা এমন যে আমাদের একসাথে কাজ না করা করে আসলে কোনো উপায় নাই যেমন আমাদের কাছ থেকে নিতে হবে ঠিক মানে তারা ইনপুট পান নাই এবং সেখান থেকে বের হওয়ার পর দেখা যাচ্ছে তারা বিভিন্ন রকম দাওয়া থেকে ইনভলভ হয়ে যাওয়ার জন্য বা বিভিন্ন কারণেও মানে তাদের সাইড থেকে একটা গ্যাপ এই বিষয়গুলোতে অবশ্যই জেনারেল লাইনে ভাইরা আহ নিতে হবে কিন্তু কথা হচ্ছে বিষয়টা হচ্ছে যে এখানে মানে একটা খুব সৌহার্দ্যময় একটা সম্পর্কের মাধ্যমে কাজটা হতে হবে হ্যাঁ মানে এখানে কেউ কত প্রতিদ্বন্দ্বী ভাবা অপোজিট ভাবা এরকম না এবং বিশেষ করে আমরা জেনারেল লাইনে যারা আছে আমাদের উচিত আমাদের আরো বেশি করে উচিত আমরা যতটুকু দিতে পারি আমাদের উচিত এটা তাদেরকে বোঝানো আমি এখানে সবারই দায়িত্ব আছে কিন্তু আমার আমি মনে করি আমাদের দায়িত্বটা একটু বেশি অন্তত এক ডিগ্রি বেশি যে আমাদের উচিত যে তাদের কাছে যে মানে আমাদের মাঝে যে ব্রিজটা যারা আছে তাদের জন্য কিছু মানে এটা আমার একেবারেই ব্যক্তিগত আইডিয়া এটা আমি কোন মানে হয়তো আমি কোন প্ল্যাটফর্মে ফার্স্ট শেয়ার করছি যেমন দেখেন আমরা যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম আমরা কিন্তু প্রাইভেট পড়েছি হ্যাঁ কোচিং এ পড়েছি কেন কারণ আমরা স্কুলে তো এমন তো যে প্রাইভেট আমি ইসলাম শিখছি স্কুল কলেজে সিলেবাসন আমাকে পড়াটা দিত না স্কুলে আমাকে পড়াটা করিয়ে দিত না ওই তো আমি কোচিং এ প্রাইভেটে তো দেখেন আমাদের স্কুল কলেজে কিন্তু ইসলামটা পড়িয়ে দিচ্ছে আমাদেরকে ওই ইসলাম শিক্ষা যেটা বই আছে ওটা আসলে তো ইসলামটা কিন্তু আমাদেরকে পড়িয়ে দিচ্ছে না মানে একটা মানে ইসলামিক কোচিং সেন্টার টাইপ কিছু একটা ছেলে ছয় বছর আমি স্কুলে পড়ার পাশাপাশি ছয়টা বছর আমি টানা কোচিং করছি ঠিক আছে একটা ছেলে ছয়টা বছর স্কুলে পড়ার পাশাপাশি ৬টা বছর ইসলাম নিয়ে পড়তে পারে শুধু তাকে সেরকম একটা কারিকুলাম দিতে হবে এটা আমার ব্যক্তিগত মনে হয় বাট আমার ভিতটুকু অন্তত তৈরি হয়েছে তো আমি যেটা মনে করি যে তো মানে এরকম একটা কার্যক্রম থাকা উচিত জেনারেল শিক্ষিতদের জন্য সেটা ডিউরেশন যতটুকুই হোক এক বছর দুই বছর তিন বছর চার বছর বা এটা ফ্লেক্সিবিলিটি থাকতে পারে যে যেটা চাই যেতে পারে যার যতটুকু একটা কারিক থাকা উচিত যে যারা পাশাপাশি স্কুল লাইন থেকেই তারা পড়াশোনা করবে এটার ব্যাপারে হ্যাঁ এমন না যে আমাদের মতো এই বুড়া এসে ভার্সিটি শেষ করে তারপর আবার ঢুকতেছে এরকম না বা ভার্সিটি পড়ার পাশাপাশি ঢুকতেছে এরকম না বাচ্চাদের মানে উপযোগী আলাদা এরকম এক্সট্রাটিস এর ইসলামিক কোনো কোর্স নাই এই জিনিসটা একটু সহজ করে দেয় সেটা হলো বিদেশে মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যে সব দেশে সচরাচর ভাবে বাচ্চারা মানে মুসলিম বাচ্চারা পড়ে মানে এখানকার আমি মানে আমি যতটুকু জানি ধরেন এরকম এক বড় ভাইয়ের বাচ্চা ওনার উইকেন্ডে ছয় ঘন্টা ছয় ঘন্টা মানে বারো ঘন্টা ইসলামিক স্কুলে পড়ে মানে ইসলামিক স্কুল বলেন বা একটা ইনস্টিটিউট ওই যে কোচিং সেন্টারের মতোই ছয় ঘন্টা তার মানে সে স্কুল করতেছে সে পাঁচ দিন আবার দুই দিন আলাদা ইসলামিক স্কুলের মতো একটা জায়গা পড়ছে তার মানে করার অবাক করা হ্যাঁ এবং একটা অবাক করা বিষয় যে আসলে বাচ্চারা ভালোই পারে যদি আমরা কম্পেয়ার করি একটা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট এর বাচ্চার সাথে এখানকার বাচ্চা যারা ইসলামিক স্কুলে গেছে রেগুলার পাশাপাশি করছে আমাদের হয়তো স্কুল গুলো করবে না কিন্তু এই জন্য আমাদের নিজেদের করা উচিত যে মানে স্কুল তাদেরকে যেটা দিচ্ছে না আমরা যেন সেটা তাদেরকে দিতে পারি হ্যাঁ এরকম একটা কিছু থাকা উচিত এই ধরনের এবং আমাদের সুযোগ আছে আশাবাদী না কারণ আমিও আশাবাদী না কিন্তু বললাম তবে আবার আশাবাদী হতো সমস্যা নাই আমরা আশা রাখতে পারি এই যেভাবে খুব সুন্দরভাবে ভাবে এক্সপ্লেন করা এটা কিন্তু কোনো নর্মাল টেক্সট বইতে এত সুন্দরভাবে এক্সপ্লেন করা নাই এরকম উত্তরের যে একটা নিট ছিল হ্যাঁ এটা কিন্তু আমাদের আলিমোলামা আমাদের সাথে সোশ্যালি দেখছি যে তারা বইগুলো করে দিচ্ছেন হ্যাঁ এটা কিন্তু আমি মনে করি যে খুব ভালো একটা বন্ডিং হচ্ছে খুব আশা দিদিটা হয়তো আরো বাড়বে ইনশাল ইনশাল অনেক কথাবার্তা বললাম চলে আসছি বেশ ভালো আরো কিছু কথা বলে বিরক্ত হয়ে যাবে এটা শুনতে যে তো রাতে শুনবে না দেড় ঘন্টা বিরক্ত হয়ে থামে না কেন আচ্ছা থামতে ইচ্ছা না আর আপনারা যে যারা আগের এপিসোড গুলো শুনতে পারেননি তারা আমাদের ফেসবুক পেজে দেখতে পান কম স্ল্যাশ এবং আমাদের ফুল ফ্লেজের আছে যেখানে আগের সবগুলো এপিসোড লিস্টে আছে হলো কম আপনারা আমাদের এপিসোড এবং আমাদের পেজ বন্ধুদের মাঝে শেয়ার লাইক কমেন্ট কমেন্ট করে অ্যাক্টিভ থাকবেন ছড়িয়ে দিবেন আহ আল্লাহর কাছে কোনো রিওয়ার্ডের আশায় ইনশাআল্লাহ এবং আমরা নেক্সট আরেকটা স্পেশাল এপিসোড নিয়ে হাজির হবো ততদিনের জন্য আসসালাম